আসসালামু عليكم ওয়া الله ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল العالمين ওয়া والسلام على النبي الأمين وعلى আল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ চমানি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তুহাবী রাহিমাতুল্লাহুর রাহীতো বয়ান আতিকাদ আহলুস সুন্নাহ আল জামা আহলুস সুন্নাহ আল জামাতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আখিরাতুর হুর ইমানের বিষয়টি আলোচনা করেছিলেন আমরা দুনিয়ার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যার আলোচনা চলবে মানুষের মৃত্যু থেকে শুরু করে মানুষের মৃত্যু থেকে শুরু করে আল্লাহ তারা প্রথম যে সিঙ্গায় ফুত দিবেন সেটা পর্যন্ত একটি আলোচনা এরপরে দ্বিতীয় ফুত থেকে শুরু করে মানুষের যে জীবনের কোন শেষ নেই সেই জীবনের আরেকটি আলোচনা এই দুটি আলোচনা আমরা দুভাগে ভাগ করে নিয়েছি আমাদের ইমাম আবুজাহর তহবির রহমতুল্লা আলে এভাবে এই জিনিসটাকে ভাগ করে নিয়েছেন তিনিও আলোচনা করেছেন আজাবল খবর বিষয়টি আলোচনা করেছেন তারপর তিনি আলোচনা করেছেন আল্লাহ তা আল্লা তালার কাছে দোয়া করে এবং কোন মানুষ দোয়া করে সে দোয়া যে মৃতদের কাজে লাগে সে বিষয়টি আলোচনা করেছেন তারপর তিনি কেয়ামতের কিছু আলামতের কথা উল্লেখ করেছেন এরপরে তিনি ইসা আলাই নাজির হবেন সেটাও কেয়ামাতের একটি আলামত সেটাও তিনি আলোচনা করেছেন আমরা এই আলোচনার একটি ধারাবাহিকতায় প্রথমে এসেছিলাম যে মানুষের জীবনের দুটি অংশ মানুষ একটি শরীরের ভিতরেও দুটি অংশ আছে মানুষ শরীরের একটা মানব শরীরের ভিতরে দুটি অংশটা হল রু একটা হল শরীর मानस शरीर देखा जा दृश्यमान और रू कृश्यमान नु मान देखते कबकि आत्ता जिन सूक्ष्म जिनि अनेक समय मानुष धारण खेल करते बुझे पर जा नास्तिक तु शुद, शुदुम यू के अस्वीकार करत जिसमस्त दिन आशेषकर इहुदीदी ख्रीटान अथवा इसलम अनुरूप भाव एम एम हिन्दू धर्म एमकी बौद्धधर्म एवं विभिन्न जम्मे विश्व जरा आज सबाई कानव मानव दुईटा जिनसे विश्वास मानव दुटा जिन समित तैयारी रू आम तरह शर आत्मा शरीं शरी आग सबाई विश्वास कर गत आलोचना कर रू आसले की अर्थ क्राणकारीमें आसें और अदृश्य नहीं কোরআনে কারিমে আমরা বলেছি ছয়টি অর্থ অর্থে রু শব্দে ব্যবহৃত হয়েছে কিন্তু আমরা যে অর্থে নিই সেটা হচ্ছে মানুষের শরীরে যেটা অবস্থান করে এবং কখনো কখনো সেটা চলে যায় আল্লাহ নির্দেশে সেটাকে আমরা এই উদ্দেশ্য নিয়েছি যে এটা আমরা আলোচ্য বিষয় যে মানুষের শরীরে তা থাকে থাকার পর সেটা চলে যায় তবে বোঝা গেল এটা একটা আলাদা একটি সৃষ্ট জিনিস আল্লাহ তাল পক্ষ থেকে স্রষ্টা সেটা সৃষ্টি করে তার নির্দেশ মোতাবেক যখন যেখানে প্রয়োজন সেখানে তিনি প্রেরণ করেন কোন মানুষকে তার আলো দিতে তার দুনিয়াতে জীবিত রাখতে হলে তিনি সেটা রাখেন আর যখন তাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার ইচ্ছা করেন তখন তিনি তার রুহটাকে নিয়ে চলে যান তবে বোঝা গেল যে রুহটা হচ্ছে একটি एम एक आलदा एक शर जो शरिटी हे नूरानी शर एवं जहाँ उच्चर अवस्थान करे अत्यंत तो हालका और जीवित ड़ा छा कर क्षमता राखेटा गत पर्व गोलाफर भानी थे चुनरे तेल थे अंगारे भगन थके भाव मानुषान सूक्ष्म जिन मानुष जख बर तरह और मानुष्ट पुरपुरि नियंत्रण कर रूहट रूहटी मानुषा के जीवित रखे এই কলপটা যতক্ষণ পর্যন্ত কলপ থাকে কলপের ভিতরে রুটা অবস্থান করে তার পুর অংশটা এই বলা হয় মানুষ মরে থাকে যে হৃদযন্ত্রের কিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন অর্থাৎ হৃদযন্ত্র সর্বশেষ কাজটা করে এই রোহ হৃদযন্ত্রকে সেটা জীবিত রাখে সেটা নাকার মতো শক্তি সেখানে দিয়ে থাকে এই রুহের ব্যাপারে আমরা গতভাবে আলোচনা শুরু করেছিলাম যে রুহ কি আসলে সৃষ্ট না প্রাচীন জিনিস মানুষের ভিতরে বা যারা যারা তথাকথিত বস্তুবাদী যারা চিন্তাভাবনার ভিতরে চিন্তাভাবনায় আছে তারা দুই ধরনের দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ বলে থাকে যে রু বলতে কিছুই নেই তারা রুকে অসুরভূরে অস্বীকার করে তাদেরকে আমরা বলি নাস্তিক এদের ভিতরে নাস্তিকদের মধ্যে আরেকটা গোষ্ঠী আছে যারা দার্শনিক দর্শন তত্ত্ব বিশ্বাসী তারা সবকিছুকে রুহময় মনে করে থাকে এবং তারা মনে করে রু হচ্ছে প্রাচীন তারা মনে করে থাকে রু হচ্ছে প্রাচীন রুহের কোনো সৃষ্ট নয় রু প্রাচীন এক আত্মা থেকে কখনো কখনো তাদের মধ্যে বিভিন্ন মতবাদ আছে তাদের কেউ কেউ মনে করে থাকে যেহেতু সেটা প্রাচীন সেটা মরে না সেহেতু তারা এক শরীর থেকে আরেক শরীরে ট্রান্সফার হতে থাকে তারা এই ট্রান্সফারে বিশ্বাসী এটাকে অনেকটা আমরা আরবি ভাষায় বলে থাকি যে এটা তানাসহুল আরোয়াহ এবং এটাকে বাংলা ভাষায় বলে থাকে পুনর্জমবাদ বা জম্মবাদ পুনর্জমবাদ অনেক সময় এটা মানুষ ব্যবহার করে থাকে বিশেষ করে এই ধারণা বিশ্বাসী হয়েছে অনেক হিন্দু অনেক বৌদ্ধ বা অনেক যে সমস্ত ধর্ম আল্লাহ তালা দিনের সাথে কোনো সম্পৃক্ত তা রাখেনি কিতাবের সাথে যে সমস্ত ধর্মের কোনো সম্পর্ক নাই তারা এই জাতীয় বিভিন্ন বিভিন্ন নীতিতে বিশ্বাস করে থাকে আমরা যেটা বলছি আসলে সত্য হচ্ছে বিশুদ্ধ তথ্য হচ্ছে কোরআনে করিম এবং হাদিস যদি আমরা গবেষণা করি এবং বাস্তবতা দেখি তাহলে রু আসলে সৃষ্ট জিনিস সৃষ্ট জিনিস প্রমাণ কি আহ জামাতের সমস্ত আলেম এবং যারা অন্যান্য ধর্ম যারা অনুসারী বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান তারা যাদের মধ্যে তারা বিশুদ্ধ মতের অধিকারী রয়েছে তারাও বিশ্বাস করে যে রু হচ্ছে আসলে সৃষ্ট জিনিস রু চলে যায় অর্থাৎ হচ্ছে রু सृष्ट जिनिश और इनके अर्थ रूहर मृत्यु रुहे अस्तित्व दिए आल्लास्तित्व दान करी रूह अस्तित्व करी मन विशेषकर हिन्दू रूहट रूटा के तरा इलाह मन आत्ता टाइम परम्बर मिलित है परम्तार एक अंश जेटा मानुषर का आखिर आत्मा जो परम्ताय लीन है तक तरह मृत्यु मन से निर्वाण लाभ বা মোক্ষ লাভ মোক্ষ লাভ এবং সেটা পরম আনন্দ লাভ তারা মনে করে থাকে এই জাতীয় ভুল ব্যাখ্যা আমরা করি না আহ সুনাতুল জামাত এবং যারা আহ সহিদার বিশ্বাসী তারা প্রত্যেকে এটা মনে করে থাকে যে রুহ সৃষ্ট জিনিস রুহ যে সৃষ্ট জিনিস এই ব্যাপারে আমাদের ইমামদের অনেকে এজমা নকল করেছেন এজমা উল্লেখ করেছেন তব ইমাম আবু মোহাম্মদ বিনাস আলমারওয়াজি রহমতুল্লা আলাই তিনি তার কিতাবের মধ্যে রুহ যে সৃষ্ট সেটা তিনি উল্লেখ করেছেন ইমাবিবুল কাইম রহমতুল্লাহ সেটা তার কিতাবে নিয়ে এসেছেন রুহে তিনি বলছেন রু আসলে সৃষ্ট জিনিস কখনো সেটা রু সৃষ্ট নয় এটা বলার কোন সুযোগ নেই রু প্রাচীন যে রু সবসময় ছিল এমন কথা বলার সুযোগ নেই বা আল্লাহ তালা সেটা সৃষ্ট করে সৃষ্টি করেছেন এর প্রমাণ আমরা এক নম্বর হচ্ছে এজমা আর অর্থাৎ সমস্ত উমায় ফেরায় একমত দ্বিতীয় হচ্ছে কোরআনের কারিমের বিভিন্ন দলের দ্বারা বোঝা যায় বিভিন্ন আয়াত দ্বারা বোঝা যায় যে রু সৃষ্ট জিনিস যেমন আল্লাহ বলে আল্লাহ আর যেহেতু আল্লাহ তালা আরো বলেছেন মানুষের কাছে কি এমন একটি মানুষের প্রতি এমন একটি সময় কি চলে গেছে যখন তো উল্লেখযোগ্য কিছু ছিল না অর্থাৎ মানুষ যেহেতু মানুষ যেহেতু শরীর এবং আত্মা দ্বারা আত্মা দ্বারা সংগঠিত যদি এমন কিছু একটা সময় চলে গিয়ে থাকে যে তার কোন অস্তিত্বই ছিল না তার নাম উল্লেখ করার মত কিছু ছিল না আল্লাহ বলছেন তাহলে অর্থ হচ্ছে তার রুটারও অস্তিত্ব ছিল না যেমনইভাবে তার শরীরটারও অস্তিত্ব ছিল না এটা হচ্ছে বিশুদ্ধ কথা সুতরাং এই আয়াত থেকেও বুঝতে পারি আমরা যে রু এর অস্তিত্ব আল্লাহ অস্তিত্ব এনেছেন তার আগে তার অস্তিত্ব ছিল না অনুরূপভাবে আল্লাহ জাকারিয়া আলাই সালাতামকে বলেছেন যখন তিনি বললেন কিভাবে সন্তান দিবেন আমার স্ত্রীর তো বন্ধা আর আমি বৃদ্ধ হয়ে গেছি এই মানুষকে আপনি কিভাবে সন্তান দিবেন আল্লাহ তাহলে তখন বললেন অকদ খালক তুকামিন কাবুল আলম তেকুসাহিয়া আমি তোমাকে সৃষ্টি করেছি এর পূর্বে এর আগে তোমার অস্তিত্বই ছিল না জাকারিয় আল্লা ইসলামের কোন অস্তিত্ব আগে থেকে ছিল না রুহের অস্তিত্ব ছিল না তার শরীরের অস্তিত্ব ছিল না আল্লাহ তাল এদারে বোঝা যায় মানুষের অবশ্যই সুতরাং মানুষের যে মূল শরীরটা আমরা দেখতে পাই তার দুটি জিনিস দেওয়ার গঠিত হচ্ছে বাহ্যিক বাইরের অংশ সেটা হচ্ছে সেটা হচ্ছে শরীর আর ভিতরের একটি বিরাট অংশ রয়েছে সেই অংশটার নাম হচ্ছে যে বিরাট একটা শক্তি রয়েছে বিরাট একটি অংশ রয়েছে সেটার নাম হচ্ছে রহ সেটার নাম হচ্ছে এই যদি আ যদি না থাকে মানুষের বড় ধরনের মূল্য মূল্য মানুষ দেয় না বলে থাকে তখন অন্য একটা নাম হয়ে যায় বলে নাশ লাশ ইত্যাদি বলতে থাকে মানুষ এই বলা হয়ে থাকে মানুষের শরীর থেকে রুহের মূল্য বেশি বরং ইমাম ইব্রতাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন তিনি বলেন রুহটা হচ্ছে শরীর শরীরটা হচ্ছে রুহের জন্য বাহনস্বরূপ শরীর হচ্ছে রুহের জন্য বাহনস্বরূপ অর্থাৎ নির্দেশ আর কাফের হলে ফাঁজের হলে সেটাকে সেটাকে সিজিনে রাখেন এটাই হচ্ছে রুহের ব্যবহারে কোরআন একদেশনা যে রোহ হচ্ছে সৃষ্ট জিনিস রুহের ব্যবহার হাদিসের দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি রসুল্লাহ সাল্লাম रु के ब्रस्लमर हरण कर हादी आस हादी आसदरफी कफनिन वानु तीन तिवाल मेलैक् फिर इसीटे कपड़े मध्य रखें সুগন্ধির মধ্যে রাখেন তারপর সেটা আকাশের দিকে নিয়ে যাওয়া হয় আকাশের দিকে নিয়ে যাওয়া সুগন্ধিতে রাখা কাপড়ের মধ্যে রাখা আলাদা বের করে নিয়ে আসা এ সবই প্রমাণ করছে যে রুহ সৃষ্ট জিনিস রু কোনো প্রাচীন কোনো জিনিস না বা সর্বপ্রাচীন জিনিস নয় যা সবসময় আছে এমন কোনো জিনিস নয় আল্লাহ তাল্লাহ সেটাকে সৃষ্টি করেছেন অনুরূপভাবে রসোল্লাহ আসলাম হাদিসে আসছে যে রুহের উপরে আজাব দেওয়া হয় রুহের উপরে নেমত দেয়া হয় রুহ কখনো কখনো ঘুমন্ত অবস্থায় রুকে আল্লাহ তালা গ্রহণ করে নেন আবার আবার যখন জীবিত হয় তখন তো ফেরত পাঠান এসবেই কিন্তু সৃষ্ট জিনিসের গুণাগুণ সৃষ্ট জিনিস ছাড়া এটা অন্য যা স্থায়ী কোনো জিনিস হতে পারে না আর আমরা বিশ্বাস করি এটা আল্লাহ ছাড়া কোনো কিছুই কিছুই তার কোনো কিছুই ছিল না আল্লাহ তালায় তিনি সব কিছু অস্তিত্ব নিয়ে এসেছেন সুতরাং মনে রাখতে হবে একটি জিনিসটা হচ্ছে রুহ অবশ্যই সৃষ্ট জিনিস রুকে সৃষ্ট নয় এটা বলা যাবে না ইমুর তহম ও আশাহাদিম আলহ রিকা মানুষের আদম আলা পিঠে আল্লাহ তালা সমস্ত রুগকে একত্রিত করে সেখান থেকে তিনি সে আল্লাহ তালা তার রুব বিয়ে করেছেন আর যেহেতু রুব বিয়েত অঙ্গীকার করেছেন রবের হচ্ছে তিনি স্থায়ী আল্লাহ তালা আউঅাল প্রথম তিনি ছিলেন তার সাথে আর কোনো কিছু ছিল না সেহেতু তিনি সৃষ্টি করেছেন এই রুহগুলো তিনি সেগুলি থেকে তার রবু বিয়েত অঙ্গীকার নিয়েছেন সুতরাং রু অবশ্যই সৃষ্ট জিনিস রু অবশ্যই সৃষ্ট জিনিস পঞ্চম যে প্রমাণ আমরা পাই যে রু সৃষ্ট জিনিস সেটা হচ্ছে যে যদি সৃষ্ট জিনিস না হতো জাহানামে প্রবেশ করতো না এবং আজাব হতো না আল্লাহ তালা তার আল্লা তালা থেকে আল্লাহ তালা রু এই যে সমস্ত পাপিষ্ট আত্মা থেকে তিনি পর্দা গ্রহণ করতেন না এবং শরীরের ভিতরে প্রবেশ করত না গায়েব হয়ে যে ধরনের দেখা যেত এমনরূপভাবে মালাকলম সেটাকে মালিক বহন করতে পারতো না এবং বিভিন্ন যে সমস্ত গুণাগুণ বর্ণনা করা হয়েছে আজাব দেয়া হয় এবং তা কখনো কখনো ইমানদারদের ইমানদারদের রুহগুলো যে আলোকিত আলো অত্যন্ত মুক্তার মতো জল জল করতে থাকে এবং কাফেরদের রুজে কয়লার মতো হয়ে যায় অঙ্গার মত হয়ে যায় এই জিনিসগুলো যে গুণাগুণ বর্ণনা করা আছে সবই বোঝাচ্ছে যে রু হচ্ছে আল্লাহ তালা সৃষ্টি জিনিস আল্লাহ তালা সৃষ্ট জিনিস যারা মনে করে থাকে আমরা এখন বলতে যারা মনে করে থাকে রুজে সৃষ্ট নয় এবং সেটা আল্লাহর অংশ নজবাহিনী তারা আসলে আল্লাহ তালাকে আল্লাহ তালাকে সঠিকভাবে ধারণা করতে পারেনি আল্লাহ তালা সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারেনি আল্লাহ তালা যেন কোরআনে কারি বলেছেন মা কদার উল্লাহ হকি আল্লাহ তালাকে তারা সঠিক মূল্যায়ন করতে পারেন সঠিক ধারণা সম্মান করতে পারেনি আল্লাহ যে মর্যাদা সে মর্যাদা তাকে বসাতে পারেনি তারা জানে না যায় রুহ হচ্ছে একটি সৃষ্ট জিনিস আল্লাহ তালা নিজে বলছেন কুলির রহমিন আম রব্বি যদি এখানে রুহ দ্বারা মানুষের আত্মার উদ্দেশ্য হয়ে থাকে অন্য অর্থও আছে সেখানে এটা রুহ দ্বারা কেউ কেউ ওয়াহির কথা বলেছেন এবং সেটাই বেশি বিশুদ্ধ তারপর আল্লাহ তালা এখানে আলেম তফসিল করেছেন কলির রহমিন আমরা বি যে রু হচ্ছে মানুষের আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা তার অর্থ হচ্ছে যে রু অবশ্যই আল্লাহ নির্দেশে তৈরি হয়েছে এবং আল্লাহর নির্দেশে তা বের হয়ে আসে করিম আল্লাহ এই নির্দেশনা যেখানে আসছে সেটাকেই সেটাকে আল্লাহর পক্ষ থেকে আসছে বলে আল্লাহ ঘোষণা করেছেন কখনো কখনো রোহ রোহ মিনহু আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ তালা সৃষ্ট জিনিস বলে আল্লাহ তালা ঘোষণা করেছেন সুতরাং আল্লাহ তাল এই সৃষ্ট জিনিসগুলোকে অবশ্যই কোনো মানুষের কোনো মানুষ যেন এগুলিকে না বলে যে এগুলিকে সৃষ্ট নয় এটা বলা যায় নেই যারা সৃষ্ট নয় বলে তাদের কোনো প্রমাণ নেই তাদের কাছে কোনো প্রমাণ নেই তারা শুধুমাত্র দাবি করতে পারে আসলে দাবি করলে সেটা তারা শুধু ধারণার বশবর্তী হয়ে থাকে আল্লাহ তালা সেজন্য বলেছেন ও ইন্দা লাইগ নিম্নাল হাক্টে সাইয়া নিঃসন্দেহে অনুমান ধারণা এটা হকের সাথে তার কোন সম্পৃক্ততা নেই হক হক হচ্ছে আলাদা অনুমান করে সেটা ধারণা করে বলা যাবে না এই যারা বলে থাকে যে রুশ নয় বিশেষ করে হিন্দুরা বলে থাকে বিশেষ করে বৌদ্ধরা বলে থাকে তাদের সমস্ত কর্মকাণ্ড আত্মা কেন্দ্রিক এই তারা মনে করে থাকে যে আত্মাকে যে ব্যক্তি সেবন করেছে সে যেন সেই সেই ঈশ্বরকে সেবা করেছে তারা বলে থাকে আত্তাকে যে ব্যক্তি সেবা করেছে তারা সেই ঈশ্বরকে সেবা করেছে তার এই জন্য এই আত্মাটাকে সব মনে করে তাদের সমস্ত গ্রন্থ বিশেষ করে উপনিষদ বলেন বা বৌদ্ধের যে সমস্ত লেখা লেখনী বলেন বা দার্শনিক যে সমস্ত তত্ত্ব বলেন তারা প্রত্যেকেই দেখা গেছে এই আত্মাকে নিয়ে তারা মহা মহাবিপদে আছে তারা এই আত্মাকে কোনো আলাদা করতে পারেনি আত্মা তারা মনে করে থাকে যে আসলে এই আত্মাই মানুষকে নিয়ন্ত্রণ করে থাকে এরা তাদের কত বড় ভুল ধারণা যদি আত্মা নিয়ন্ত্রণ করে থাকে আত্মা তো কিছুক্ষণ আগেও মানুষের অন্ত যে মানুষ মৃত তার শরীর থেকে চলে যায় আবার যে মানুষ জীবিত হয় দুনিয়াতে আসে তার ভিতরে আত্মা প্রবেশ অর্থ হচ্ছে আত্মা তাহলে কোথায় ছিল আত্মার থাকার জায়গা কোথায় আত্মাকে আল্লাহ আরেকজনের নির্দেশে নির্দেশে প্রমাণিত আরেকজন নির্দেশে আসে সেটাই প্রমাণিত সুতরাং আত্মাকে কখনো স্থায়ী আত্মাকে কখনো প্রাচীন বলার কোনো সুযোগ নেই যারা সেটা বলে থাকে তারা ভুল পথে আছে এটা আমাদের স্বীকার করতে হবে দর্শক আমরা আরেকটি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি আত্মার ব্যাপার সময় আমরা দেখি কখনো কখনো রুহ বলা হয়েছে কখনো কখনো নফস বলা হয়েছে রুহ এবং নফস অনুবাদ করে বাংলা ভাষা দুইটাই কেউ রুহ অনুবাদ করে আবার নফস অনুবাদ কখনো আত্মা অনুবাদ করে থাকে নবসকে তো নফসকে অনেক সময় নবস অনুবাদ করে অন্তর অনুবাদ করে থাকে এই দিক থেকে আমরা অন্তর কলব আসলে অন্তর কলব আসলে আলাদা জিনিস কলবকে আমরা এখন উদ্দেশ্য নিচ্ছি না মানুষের যে জিনিসটাকে মানুষ উদ্দেশ্য নিচ্ছে এটা হলো যেখানে আমরা দুইটা শব্দ পাচ্ছি একটা হলো রুহ একটা হল নপস এই দুইটা জিনিসকে একই জিনিস না আলাদা জিনিস এই জিনিসটা আমাদের এখন জানা দরকার প্রথমত যে জিনিসটা জানান দরকার যে কখনো কখনো দুইটি দিয়ে একই জিনিস বোঝানো হয়ে থাকে অর্থাৎ কখনো কখনো রু বলতে আত্মা বোঝায় কখনো আত্মা বলতে রু বোঝানো হয়ে থাকে কিন্তু কখনো কখনো রুহ বলতে আলাদা কি সত্তা আলাদা একটা জিনিস বোঝানো থাকে আর নফসা বলতে আলাদা জিনিস বোঝানো হয়ে থাকে যেমন নফস যখন मानुषे शरें जो, जो तक थके तन से रूह बस रूहे बला जख आल आलदा थे মানুষের শরীরে যতক্ষণ থাকে ততক্ষণ সে নফস বলে বলা হয়ে থাকে আর যখন যে আলাদা হয়ে যায় তখন সেটাকে রু বলা হয়ে থাকে এই জন্য দেখবেন বলে রু চলে গেছে বলে নপস চলে গেছে বলে না আর অথ মানুষের শরীরে বলে তার নপস এখনো জীবিত মন্দ অর্থাৎ তার এখনো নপস ঠিক আছে বলে থাকে তো নপস নপস আছে অর্থাৎ তার রু আছে সেটাকে নপস হিসাবে বলে বিবেচনা করে থাকে সহজ কথা এটাই যখন যতক্ষণ মানুষের শরীরে থাকে ততক্ষণ নপশ বলে রু বলে যখন বের হয়ে যায় তখন আর নফস বলা হয় না তখন বলা হয় রু এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে কখনো কখনও নপস বলতে দম কেউ বোঝানো হয়ে থাকে দমকে রক্তকে বোঝানো হয়ে থাকে যেমন রসুলের যে কোনো কোনো বলা হয়ে থাকে কোন রক্ত নেই যেটা সেই সেই সমস্ত প্রাণী যদি যদি পানিতে পড়ে মারা যায় সেই সমস্ত পানি পানিতে পড়ার কারণে সেই সমস্ত পানি নাফাক হয় না অপবিত্র হয় না আমরা ইনশাআল্লাহ নফসে এবং রুহের মধ্যে এই পার্থক্যের বিষয়টি অন্য কোন পর্বে আরো বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন ও আখর দাওয়া আলহামদুলিল্লাহ মিন ওয়ালিকুম ওরহামতুল্লাহ